Right. ma জাতি মুসলমান এই মুব মজলিশ সকলের শুক্রদায় করি আলহামদুলিল্লাহ আলোচনা শুরুতে পবিত্রে আমি যতক্ষণ তার করবেন আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা তবে যতক্ষণ আলোচনা করব। আপনারা তো আবেন থেকে কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের জন্য প্রয়োজন হয় বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ দুই প্রকার কাজ মুখস্থ করেন এক মানুষ রূপী প্রকৃত মানুষ দুই মানুষ রূপী জানোয়ার এখানে যত মানুষ দেখেন আসলে সবাই মানুষ নন আমাদের মধ্যে জানোয়ারের সংখ্যাটাই খুব বেশি জুবাই সে দেখায় না শত শত হাজার হাজার মুসলিম তবে সবাই মানুষ নয় এর মধ্যে অধিকাংশ জানোয়ার শহরে হাজার হাজার মানুষের চলাচল সারা বাংলাদেশে ষোলো কোটি ক্লাস জনসংখ্যা এখানে মনে করি দশ কোটি কোটি মানুষ না মানুষের মতো তবে এই বাংলাদেশের ষোলো কোটি জনগণের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যত জনসংখ্যা সাতশো কোটি জনসংখ্যা পক্ষ থেকে দাবি কর্তা শিখ সব্যদার আমি ঘোষণা দেখ যে কি রকম ছিল মবজি বংশ থেকে দুনিয়াতে আসলেন আবু জাহল সেই বংশের থেকে দুনিয়ার মধ্যে এসেছেন মবজি হেরা রাহমাতুল আলামিন সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন বললাম বলে আবু জাহল রজিহ সাইয়্যিদমান চكينا প্রশ্নকালীন মাধ্যমে যা খেলার কষ্টকারী জবাবদারি সম্মানিত উপস্থিতি যখন আমার মাথার উপরে দাম আমি কুকুর যাই দিল্লি শহর আমার চোখের সামনে ভাসে আমি দিন শহরের মধ্যে দেখা শহরে হাজার হাজার মানুষের এই মুসলমান অধিকাংশ মানুষের জন্য জানাত না জাহান্ন কথা পায় না জান বেশি মানুষের জন্য না কম মানুষের জন্য ঘোষণা তাহলে জানোয়ারের সংখ্যা বেশি যেহেতু অধিকাংশ মানুষ জানার মানে যাবে বেশিরভাগ মানুষ জানান যাবে আমার প্রাণের বৈশানো যাই আসন জানি তাদের পরিচয় কিনি আমার যারা জাহের নামে যাবে তাদের পরিচয় কি জানুয়ারির খা এই সংখ্যাটা বেশি না কম এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে নিজের কাছে জানোয়ার মনে যদি হয় না বলেন হবে না সবচেয়ে খাতি বুঝর পুরোনো টাকুক আবুল জাহুল সাহেবা আবুল জাহ আবুল্লাহ আপনার ছেলাপলা আছে নবীজি নাই নবীজির প্রতিনিধি আছে যা এটা থাকে না এগুলো হইল বর্তমান জমানের আবু জাহের ঠিকই আমাদের আমি যদি সংক্ষিপ্তায় আলোচনা করি আলোকে যদি সংক্ষিপ্ত আকার এখানে গভীর আপত্তি আছে আপনার বিরুদ্ধে বলব আপনার বাবার বিরুদ্ধ হবে আপনার প্রিয়ের বিরুদ্ধে হবে আপনার দলের বিরুদ্ধে হবে কোন মানুষের আলোচনা করলে রাজনীতির আলোচনা করতে হবে ওনার হাতে আলোচনা করে আপনার বিভক্ত করতে হবে ওনার হাফিস আলোচনা করে ক্যালমার কথা বলা যাবে না অথবা এলাকার মানসিয়াপত আপনার বিষয়ে আওয়ামী লীগ বিএনপি জামার জলমনাই আক্রোশী না। এই তের ইনাম কি বলে তখন জানেন যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমার কোন দল নাই যেই ইনাম দল করে না তার পিছনে নামাজ পড়া মাত্র আমাদের সমাজে আছে তার বলে থাকেন আমি ব্যস্ত আমি কোন দল করি না যে পিঠ দল করা আসে জাতীয় মনে প্রিম হে আমরা বলে আমরা করি না রাজনীতি ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না রাজনীতি ছাড়া কোনো মুসলমান মুসলমান মুসলমান দেখাবে খবর তার অবৈধ অবৈধ সম্পদে মুখ লাভের মধ্যে যদি আদর করতে হয় আদর করবে আমার খাওয়াবেও এরপরে সঠিক পদে রাখবে গরুকে মানুষেরও ক্ষতি করতে পারবে রাখার দাঁড়িয়ে রইল সামনের পর দুইটা একটা পথে গেলে ঘাস খাবে খারাপ ক্ষতি হবে না আর একটা পথে গেলে মানুষের ফসল নষ্ট হল রাকাল বাধা দিল না গরু দিয়া ফসল নষ্ট করা শুরু ফসলের মালিক এসে একটা মারবে ঠিক সঠিক বিচার মুসলমান যদি এই কথা বিশ্বাস করেন সকল জনগণ যদিও সেই জান কিন্তু মন বিচার হবে তোমার মতো দেখ না তুমি যদি না করো তোমার মুসলিমদেরকে তুমি কিভাবে পথ দেখাইবা আপনার এলাকার চেয়ারম্যান তার সাথে বিশটা মানুষ হাটে বিশ জন মানুষের পথ দেখিয়ে চেয়ারম্যান সাহেব নিয়ে যাচ্ছেন এমন একটা রাস্তায় গিয়ে ডালের হতাশ করে যার দালেও পথ আছে বানেও পথ আছে চেয়ারম্যান সেখানে দাঁড়িয়ে বললেন মাছ বরাবর দাঁড়িয়ে বললেন আমি নিরপেক্ষ আমি ডালেও নাই বানেও নাই যেই বিশ লোক তার সাথে আছে যেহেতু চেয়ারম্যান বাগের বুকের সামনে করতে হবে ফুল বাগানে ঢুকতে পারবে বিশ জন লোক কোনোটাই খবর জানে না দুইজন লোকগারের ডান থেকে আঠারো জন লোকগারের বান দিকে ভাগ্যগুলো দুজন লোক বেঁচে গেল আঠারো লোক বাঘের পেটে চলে গেল চেয়ারম্যান বাধাও দিল না পথ দেখাল না বলল না বারে দাও সবাই তার তোমার ভুল বাঘা বিচার সমাজ যখন বলবে বিচারে সমাজ যখন বিচারে বলবে মূল বিচারটা কারণে মেলেন সবার একটাই কথা থাকবে যানের বিনয় টাকার বিনয় রক্তের বিনয় আমরা ভোট দিয়ে তোমাকে জনপ্রতিনিধি করলাম অথচ তোমার সামনে আশা রকা মানুষ বিপদে বিপদ যুক্ত বিপদে পড়লো তুমি কেন না নিঃ করলাম তুমি যদি মানুষকে তুমি ইমামিটা কেন তুমি কেন দুইটা শব্দের রাজ অর্থ সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট অথবা সম্মানিত অথবা রাজা নীতি অর্থ আদর্শ বা নীতি বলেন যদি রাজ অর্থ সর্বক্ষ ধরি খ্রিস্ট ধরি সর্বোত্তম যদি মেনে নেই রাজ অর্থ যদি আমরা সর্বশ্রেষ্ঠ ধরি তাহলে হবে সর্বশ্রেষ্ঠ নীতি আর যদি রাজ অর্থ রাজা বাচ্চা ধরি তাহলে অর্থ হবে বাচ্চার নীতি রাজার নীতি এখন আমাদের রাজা কাকে বলে আপনার ব্যক্ত হন দল প্রত্যেকটা মানুষকে করতে হবে রাজনীতি প্রত্যেকটা মানুষকে করতে হবে রাজনীতি অর্থ কি রাজানীতি অথবা শ্রেষ্ঠ নীতি রাজানীতি অথবা শ্রেষ্ঠ নীতি শ্রেষ্ঠ নীতি পৃথিবীর মধ্যে যত আদর্শ আছে সব থেকে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ নীতি হল কালী আইন নীতি আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজাও ছিলেন মোহাম্মদ লুঙ্গি একটা সংজ্ঞা আছে নাই গরু একটা সংজ্ঞা আছে গরু কাকে বলে আমরা বুঝবো চারটা হাত পা আছে ল্যাজা আছে গাড়ির ভিতরে পশম আছে মাথায় শিং আছে হাতেই বড় বড় কুলার মত দুইটা কান আছে রাজা তাকে বলব রাজা তাকেই বলে হবে দেশের সমাজের সর্বোত্তম নীতিওয়ালা শ্রেষ্ঠ আদর্শবান মানুষ তাকেই রাজা বলব মুসলমান একটা গুণ আছে কয়জনার মধ্যে মুসলমানই তো আছে কিন্তু মুসলমান তো দাবি করি দাবি করলে কি করা আছে বিশ্বের রাজা আছে কয়জন রাজার রাজার গুণ আছে I'm so really good, I'm so কি বলবে কেন যত পথ আছে এর মধ্যে এই পথ অনেক বড় পথে হাঁসের মধ্যে তিনি হাঁস বড় কে বলে কেন বড় শহরের মধ্যে সবচাইতে যে শহর গুরুত্বপূর্ণ বড় তাকে কি বলা হয় কেন যারা বড় বড় ঘর বানায় অট্টালিকা বানায় মিস্ত্রির মধ্যে যারা অট্টালিকা বানায় বড় ঘর বানায় শক্ত মজবুত বাড়ি বানায় তাদেরকে কি বলি হে মুসলমান একদম ভাবে সকল নীতি শ্রেষ্ঠ যে নাম রাজনীতি ছাড়া এবারা করলে হবে সমান দরকার আছে রসুরের নীতি সর্বশ্রেষ্ঠ নীতি আগামী ঘোষণা করে রামকৃষ্ণ করবে মুসলমান তোমার দল করতে হবে তবে কোন দল করব বাংলাদেশের গণতান্ত্রিক দল নয় এ মুসলমান দল হবে পৃথিবীর মধ্যে দুইটা কয়েক ধরে সম্মান দুনিয়ার আয় পড়ে গেল দু কারণ দু মানুষকে খাওয়া দিতে পারে না টাকা পয়সা মানুষকে আগের কথা বাংলাদেশে এক নম্বর ধনী এক নম্বর ছিল আপনাদের কিশোর বন্ধুর বাড়ির পুরোহিত হইল কত টাকার মালিক ছিল নিজেও যন্ত্রণা এই মুসলমান আল্লাহ মারা গাছ ছয় মাস আগে জহির বিস্তার কে গা অসুস্থ বানা বলেন জবির মিস্তার হাসপাতালে বিশেষ আসি তাই তারা তরং খাবার করোনা বরং বিরামী পারে না দেখো না টাকা পয়সা থাকলেই মানুষ শান্তি দেয় না টাকা টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না ঠিক না শান্তি থাকে বলে ইসলাম ছয় মধ্যে শান্তি পেতে থাকে নাই শান্তি নেই শান্তি নেই শান্তি নাই প্রমাণ ভার গেছি তার কালেই মানুষ সম্বুধায় না দুঃখ না চিকিৎসা বাসায় না ক্ষমতা টাকা সকলে সামতে পাওয়া যায় না খেলতে পাওয়া যায় না এই মুসলমান দিন দিন খায় যেদিন ঘরে চোরে আগুন আগুন এরপরে কোটি ইটাকার মালিক দেখ অভাব হয় না গরুর কোটি ইটাকারে মালিক দেখ অভাব হয় না গরুর গরিব ঘুমায় গাছ না দিলে রসে না মনে করুন হস্তি কৃষ্ণ খায় না কোনো পোকা মাকড়ো সবাই ঘৃণা করে জ্ঞান জানা বুঝে তারা পারে নির যেমান জাহাঙ্গলের বাইরে কোনো নাই একদম ভাগ হয় জাহান নামে আর একদম ভাগ রা জাহানাবে যাবে মুসলমান হবে না জাহান্ন এরকম জায়গা নেই হয়তো জান্নাত না হয় জাহান্নাই হয়তো আপনি হক না হয় জন্য আলাদা দল বলে সাব্যস্ত হবে না আওয়ামী জন্য না। আপনি একটা দল আপনি গ্রহণ করেন বলেন আপনি হকের মধ্যে না হয় বাটুলে আসেন যদি বলেন আমি কোন দলে নেই তার মানে আপনি হকের নেই বা একটা নতুন বরং বারবার আমার বাসায় যাওয়ার পরে বারবার আমাকে আমরা অনুরোধ করার পরে তবেই আমি আসলাম অর্থ আমি যদি ভাবনা তৎময় হই রবি যেখানে রোগ থাকবে ঔষধ তো সেখানেই না কাকে ভোট দিবেন কাকে দিবেন না মনে করি না একটা ভোট পাইয়া অনেক কিছুর মানুষ একটা কালো পাইয়া আপনার ভোটটা কখন ওই কুকুর তন্ত্রের না। আপনি কাকে ভোট দেবেন জানেন আপনাকে জানানাই একটা ভোটের জন্য একজন মানুষ জানাতেও যায় যেটা জানা বলতে পারে আমার বংশের মধ্যে কোন চুরির কথ নাই গম সুরিত দূরে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ চেয়ার তোর সামু চেয়ারম্যান হয়ে গিয়ে চিনুট মেয়েছে যা একটা ভাগ তো মা আমি আল্লাহ লোক মতে তোমাকে জান্ না ঢোকা দিলাম কি মনে করছেন আমরা কিছু বুঝি না না আমরা ওই জানি ইসলামের পক্ষে ভুল দিলে ইসলাম কম দেয় যাবে না এটা আমরা বুঝি না এমন নয় তুমিও যেমন মানুষ আমিও মানুষ আমি আমি চাইলে এই মুসলমান তুমি বৈদ্যমিক করিও না একদম শাসা কিছু না বরং তা আরো জ্ঞান আছে তোমার জানো আমার একটা ভোট আছে আমি ভোটটা ইসলামের কৌকে আল্লাহকে বলতাম আল্লাহ আমার তো আর কোন সত্যি না একটা ভোট আমি দেখাইলাম আমি ইসলামের কথা কাজ করেছি তিরস্কার ভাষায় বলে হিন্দি বজ তোর মতো পোকা থাকতে পারে না তোর ওই সাধারণ ভোসা দিতে আগুন দিচ্ছি বরং দুনিয়ার সমস্ত পান্ডেলিয়া করা আমার আগুন বুঝ নি সম্ভব নয় আল্লাহ প্রতিষ্ঠার জন্য আমি একটা বহু সমান পক্ষে গেলাম আমার কোন দম করতে হবে হয়তো না হয় আসলে প্রত্যেকটা মানুষের জন্য বলে এক কথায় আমি তার উত্তর দিব জান্নাতটাকে বলে এক কথায় জান্নাতের পরিচয় দিব জান্নাত এমন একটা শান্তির জায়গা দুনিয়ার সমস্ত শান্তি যদি এক জায়গায় করা হয় জানলা জানলা শান্তির সমান হবে না জানাকে শের দিনে যখন সকালে সূর্যোদয় হয় জানালার ফা পাতল তার ফাঁকা দেওয়ার ঘরের মধ্যে সূর্যের আলো পড়ে ওই আলোর সাথে কুয়াশার রেল দেখা যায় একটা রেলওয়ে জানলা বলে সারা পৃথিবী সকল সুখ সন্ধু এক জায়গায় করে দেবে জানা একটা কষ্টদায়ক যন্ত্রণায় জায়গা সারা পৃথিবীর যন্ত্রণা সারা পৃথিবীর কষ্ট যদি এক জায়গায় করা হয় কোন কোন গুম থাকলে যার নাম ঠিকানা আর যে আয়াতগুলো কৃত আয়াতগুলোর মধ্যে আয়া আগি এ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ বলেন এই মুসলমান পাওয়া যাবে তাদেরই ঠিকানা জাহান না দুইটা ভালো বন্ধের মধ্যে পাওয়া যাবে ঠিকানা মধ্যে দুইটা এক নাম্বারা সীমা করে মুখস্থ রাখবেন কি করা একটা পদ্ধতিতে হতে পারে এ বাবা বুঝি আর তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা বল যা সন্তান যাও আমি করে দিলাম সন্তান ধরা পড়ে এবার ক্ষমা চাওয়ায় বাবা এবারও ক্ষমা করে দিলেন কিন্তু তৃতীয়বার যখন আবার সুযোগ পাইল দ্বিতীয়বারের তো বার কথাও ভুলে গেছে এবার তিন নম্বরের বারো বাবার হাত বাবা সন্তানের জন্য জীবন দিতে পারে না তুমি সন্তানকে খাওয়া ঢুকাবি তখন শুধু তুমি একা আদি বাবা কেউ বিনা অপরাধে পুলিশ বিমান বের মুসলমান কথা বলে আমার মিথ্যা বললেন আবার আল্লাহার কথা ক্ষমা চাইলেন আল্লাহ বলেন যা বন্ধা মাদান আমি সবাই <Sess> বাতিল হাজার মাস দুজন দু একবার মায়ের ভাগ করে দিলাম একবার মায়ার এক অংশ সন্তান বাবার জন্য পাগল বাবা জন্য পাগল আমি তোমার আমি জীবনের মাঠ ধর শুরু করি নয় জীবনের আসুন নাকি পাহিলেন আবার পায় বা করবেন বারবার করবেন পাহিপুর বারবার করবেন বারবার মাছ সাহিণের পাহিপু ম্যা এসলাম সিনার একটা সাহায্য আমরা প্রমাণ দিন এবার দক্ষিণ সব মঙ্গ আপনি যদি চিন্তা করেন নামাজ যেহেতু এবার তিনি সময় বাধ্য নামাজ পড়ব এবার হবে না গুনা হবে সীমা অঙ্গনকারী ভাগেনা না হওয়া আপনি শীবা লঙ্কন কিন্তু এই সময় যাবে না কেন বছরের তুমি ঠিক কিনা বছরের মধ্যে পাঁচটা দিন রোজা রাখা হার রোজা রাখা ঠিক বা না সীমারম্ভ হবে কারণ বসুদের তৈরি হয় না ঠিক আছে সব সরকারের নুন তিন আজকে ইসলাম আর দিন গুরু নক ইসলাম পরিপূর্ণ মুসলমান না কিন্তু এখন যদি ইসলামের নামে ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকানো হয় আবার যদি ইসলাম থেকে কিছু বাদ দেওয়া হয় তার ইন্দার ইন্ড নপার কারণ ইসলামের নাম যেমন সারা বাংলাদেশের মধ্যে একটা ঈদ উদযাপিত হয়ে গেছে নাম হল ঈদ বলেন ঈদ মিলাদুল নদী এই ঈদ কই কইয়া আসলে তারা ঈদে পালন করে তারা ঈদের নামাজ পড়ে ওই দিন ওই ঈদের যে ঈদে নামাজ নবীজি নিজের জন্মদিনের জন্য কিভাবে জন্ম উদযাপন করেছেন যেমন নবীজি সপ্তাহে সম্পারে রোজা সেদিন বা ছিল সম্বার তুই পালন করতে চাও শুধু মাস নয় পুরো বছরে সম্বারে রোজা রাখতে হবে এই কষ্টের মধ্যে না পা খাইতে চাই ভাই ব্যাপার সময়ের ব্যাপার অনেক পরিশ্রম হয় একটু বিশ্রাম নিয়ে আসে বাসায় যায় মনে আসলে তিনজনে এখন ইস্তার খায় ডাক দিল ভাইয়া পথ বড় শ্রোত তারা তো নামাজ পড়ে না অবস্থ ঘুরি না তো রোজা রাখলাম রোজাওয়া কিনাম সবের মেসার গরম থাকবে আমাদের সমাজেও দেখবেন বহু মানুষ রোজা রাখে না যখন ইত্যাদি সমান হয় তখন সব ইত্যাদি নিয়ে সামনে বসে তাদের যন্ত্রণা ইত্যাদি কিনতে পারে না লক্ষ্য করে থাকবে ওরা কিন্তু নামাজ পড়ে না ওরা রোজাও রাখে না ঠিক ঘরে বলতাম না নামাজ না কি দল ঠিক বর্তমান সমাজের মধ্যে ইসলাম প্রচার বেশি শুরু হয়ে গেছে ইসলাম প্রচার করে মানুষের মাঝে আসার সাহায্য করে না এই মুসলমান এখন মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে লাগে তবে সব থেকে বড় বিভ্রান্ত বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য ডাক্তার যা হে মুসলমান এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার মতো সময় আবার হাতে নাই না আপনাদের মাঝে কিছু কথা বলে দিলিতাম শুধু এতটুকু রাখেন যাকে এরাই মজিদুর রহমান মতো এমন ভন্ড এমন তুলনা ভন্ডের থেকে থাকতে হবে কিছুই নয় এগুলো শুধু মাত্র একটা বাহানা যদি চিন্তা করে মসজিদের তখনও চান মাথার মধ্যে লাগায় গায়ে মধ্যে লাগায় চুপা ওখানে যদি করতে যায় তাদের সাথে মিলতে হবে এটা ভাবে চিন্তা করছে বাংলাদেশের মুসলমানরা ইসলাম বাংলাদেশে যদি এদেরকে আমরা জোকা দিতে চাই তাহলে তাদের সুরাত আমাদের ধারণ করতে হবে যুগের নামবে না সবার করে না যেমন দিবত যে বিবাদ রক্ষার জন্য তার পরিচিত বলা অবশ্যই দেখা যায় রাস্তায় রাস্তা গেট সাজানো যে পীরের দরবার সিগারে যে প্রসাদ করেন হাজার হাজার সোলো টাকা ব্যস্ত মানুষের দরবার হয়েছে এই মুসলমান আমি কতটা নিরাপতা অবলম্বন করি না কারণ আমি আপনি আমাকে জানায় আমিও আমার সাহেবদেরকে বলবো যদি যদি কোরআন হয় আসলে আপনি ঠিক তারা ভুলের মধ্যে আছে আমার সাহেবদেরকে বলবো আপনারা ভুলের মধ্যে আছেন যদি বলার পরে সংশোধন মুসলমান ওই তো মা এখানে গ্রাজ করতে আসি নাই আল্লাহকে সাক্ষী হতে পারলাম আপনাদেরকে সাক্ষী হতে পারলাম আমিও আর কোন যাওয়ার কোন সিরিয়াল নাই আসার ক্ষেত্রে আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আছে তারপরে নাতি আস কিন্তু যাওয়ার ক্ষেত্রে দাদা আগে নাটু চলে যায় বাবার আগে সন্তান চলে যায় স্বামী আগে দুটি চলে যায়